বাংলা মানবতা সমাধান আসসালামাইকুম রহমতুল্লাহাত দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি যেন এই কোরআনের মধ্যে দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করে দেন আমরা যেন জীবনের দাম এই কোরআনের মাধ্যমে খুঁজে পাই আমরা যেন জীবনের সার্থকতা এই কোরআনের মধ্যে দিয়ে খুঁজে পাই আর এই কোরআনের মাধ্যমে যেন আল্লাহ আমাদের দুনিয়া এবং শুরু এখান থেকে আজকে আমাদের আলোচনা শুরু আসেন আল্লাহর কথা প্রথমে শুনি তারপরে অগ্রসর হইজ بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم, وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا তুমি মহসিন মোহসিন তো তুমি মিন হনফত হজোর হন ফ আর তোমাদের জন্য হারাম করা হয়েছে অন্য সতী সাদী নারী যারা অন্যদের স্ত্রী তাদেরকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে আর তাদের ব্যাপারে কথা ভিন্ন তোমাদের ডান হাত যাদের মালিক বলতে তাদের সঙ্গে বিয়ে করাকে হালাল করা হয়েছে কিভাবে তোমরা তোমাদের মাল খরচ করে মোহরানা দিয়ে পয়সা দিয়ে নারী ভোগ করা সেটা চলবে না তুমি তোমরা বিবাহ করলে পরেই শারীরিক সম্পর্ক সুযোগ নিতে হলে পরে হরা না ঠিক করার পরে দেওয়ার পরে যদি কোন বিষয়ে কম বেশির ব্যাপারে তোমরা যদি একমত হো মিউচুয়ালি তাহলে আল্লাহ রবিন কে কিভাবে কি করো করো গোপনে করো আর প্রকাশ্য করো আল্লাহ সবই জানেন তাহলে বোঝা গেল আগের আলোচনায় যে লিস্ট আমরা বলেছি যাদের সঙ্গে বিয়ে করা হারাম যেমন মা বোন এরপরে নিজেদের মেয়েরা চাচি ফুফু ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দুধমা এরপরে আপনার ঘরে মানুষ হয়েছে আপনার স্ত্রীর আগের ঘরের মেয়ে আর আপনার শাশুড়ি আর দুই বোনকে একত্রিত করা নিজের ছেলেদের বউয়েরা পুত্রবধূ এছাড়া যারা অন্য মানুষের বউ এদের কে আপনি বিয়ে করতে পারবেন না আমাদের সমাজে কত কিছু হয় একটা গরিব মানুষ তার বউর দিকে নজর পড়ে যায় মানুষের। ওইটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় প্রাণের ভয় দিয়ে জোর করে তালাক দেওয়ায় তারপরে বিয়ে করে এটা হারাম আপনার নজরকে এত নিচু করবেন কেন আপনি আল্লাহ আপনাকে বড় বানাইছে বড় লোক হয়েছে নজর উপরে দিকে রাখেন নিচু করেন কেন নজর অন্য মানুষের বউ আপনার জন্য হারাম দুনিয়াতে আরো অনেক মহিলা আছে আপনি বিয়ে করেন কিন্তু গরিব মানুষ দেখে আর এক প্রসঙ্গ নিয়ে আসছেন তোমরাও নারীরা যেমন সতীর্থ বজায় রাখবে পুরুষ ও তোমাদের তোমাদের জিনার মতন কোন কাজে লিপ্ত হবে না পয়সা দিয়ে মহিলাদেরকে গিয়ে ব্যবহার করবে এরকম খারাপ কাজ যেন কোন সময় না হয় আল্লাহ রে এবং হাদিসে জায়েজ না এটা না যায় এই যে আরেনা আমাদের পৃথিবীতে এসে আজকে ভর করেছে নাম দিয়েছে তারা লিভ টুগেদার আর দুনিয়াটাকে আপনি কি ডারটি বানায় ফেলবেন এটাকে পশাগান আপনি এটাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহর নবী এটাকে পছন্দ করেন না আপনি সম্পর্ক করে চলে আসলেন যে বাচ্চাটা হবে এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে এই বাচ্চাদের অতল তলে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আমাদের হেফাজত করো এটা খাতির এক গর্তের কিনারে আমরা পড়ে গেছি সাফা হুফরাতে মিনান না অগ্নিগরের একেবারে পাদ দেশ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ওয়েস্টে আমি থাকি সেখানে দেখেছি তারা শুরু করেছে যে না করতে হবে ওয়ার্কিং। we again have to be united as husband and wife to look after our children live together করলে কি হয় সন্তান যখন হয়ে গেল তখন বাবা তো পালায়ে চলে যায় মহিলাটা বিপদে পড়ে আর মহিলা তখন সিঙ্গেল প্যারেন্টস বলি আমরা লন্ডনে এটাকে বাংলাদেশও এখন অনেক হয়ে গেছে ইন্ডিয়াতেও অনেক হয়ে গেছে বিভিন্ন দেশ দেশে হয়ে গেছে দেখেন মা বাপ দুইজন ঠাকিয়ে ই ছেলে ফেলে মানুষ করা যায় না এগুলো যেই বজ্জাতের বজ্জাত যেই দুষ্টু দুষ্টু দুইজনে মিলেই এগুলো ঠিক করা যায় না আর মা কি করবে মার এরকম অবৈধ সম্পর্ক করে যখন বড় হয় তখন ফেতনার পরে ফেতনা অন্ধকারের পরে অন্ধকার বিপদের পরে বিপদ জুলুমা থুনবা দুহা বাদ, একের পরে এক অন্ধকার গলির দিকে আমরা যেতে থাকি এবং তারা এখন রিয়ালাইজ করতেছে যে না মুসলিম ওয়েটার অনেক ইংলিশ ফ্যামিলি আছে যারা মুসলমান হয় আমাদের নেইবার আমাদেরকে দেখে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছেলে নিয়ে একত্রে থাকি অন্য মহিলাদের তাকাই না আমাদের মহিলারা অন্য পুরুষের দিকে না আমাদের কালোরা অনেক ইংলিশ অনেক ক্রিস্টান অনেকেই তারা মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার ভাইরা আমার বোনেরা আল্লাহর এই নিয়মকে মানলে ফায়দা আছে টুগেদারের আইডিয়া কোন সময় মাথায় আনবেন না আপনি যত বড় শিক্ষিত হন যত বড় প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হন এই আইডিয়া মাথায় আনলে আপনি নিজেও ঠকবেন সমাজকেও ঠগাবেন এই সংক্রান্ত আরো কিছু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন্ট অফ টেলিভিশন স্ক্রিন We are going for a very, very short break, and we'll be back after the break. Wassalamu alaikum warahmatullahi wabarakatuhu. Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Ami Muhammad Badrud Dhuja Nadvi, aapnara dekchen, Peace TV, Bangla.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 নিকটে মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন शाहिदुल्ला खान मदनी, डर हाफिज एम अक्रमु जहांगीर इमान इस्लामेर मम दायित देखा পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের এই আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়িয়ে আয়োজনে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি কোরআন দিয়ে সমাজ কিভাবে পরিবর্তন হয় বোনেরা আমরা বলছিলাম আল্লা সুবাহ না হতে বলেছেন এখানে আল্লাহ বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে হোটেলে গিয়ে ধার করা মহিলাদের সঙ্গে সম্পর্ক করা আল্লাহ নিষেধ করেছেন হঠাৎ করে আল্লাহ হারাম করেছেন আজ যারা সমাজের এই পর্যায়ে চলে গিয়েছেন রাষ্ট্র যারা পরিচালনা করেন সমাজ যারা পরিচালনা করেন আপনারা যারা সমাজপতি আপনারা যারা রাষ্ট্রপতি আপনারা যারা বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত লোকেরা মন্ত্রী মিনিস্টার এমপি সমাজের দায়িত্ব আপনাদের কাছে ইউনিভার্সিটির গবেষক বিভিন্নভাবে সমাজের জন্য আপনারা কন্ট্রিবিউশন করেন থিঙ্ক ট্যাঙ্ক আপনাদের দায়িত্ব রয়েছে যে এ সমস্ত বোনদেরকে যারা এই অন্ধকার পথের পথিক হয়ে গেছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করানো যায় যারা পুরুষরা নিজেদের অভ্যাসকে খারাপ করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে ঘৃণা না করে তাদেরকে রিহাবিলিটেশন কিভাবে করা যায় তাদেরকে কিভাবে সংশোধনের পথে নিয়ে আসা এটা আমাদের দায়িত্ব আমার ভাইরা আমার বোনেরা আমি আবার রিপিট করি তাহলে বিয়ে শি ছাড়া কোনো নারী পুরুষ একসঙ্গে থাকবে এটাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ সুভান স্ত্রীদেরকে বিয়ে করা আমাদের জন্য করবেন তোমাদের যাদের শরীরে শক্তি আছে পকেটে পয়সা আছে তারা বিয়ে করে ফেলাম যার শরীরে শক্তি আছে কিন্তু পকেটে পয়সা নাই সে কি করবে সে যেন রাখে। আর বিয়ে করলে লাভ কি হবে। যদি তুমি বিয়ে করো তাহলে অন্য মহিলাদের দিকে তোমার নজরটা যাবে না আল্লাহ নবী বলেছেন অন্য মহিলাদের দিকে নজর গেলে নজর নিম্নগামী করবে আর নিজের স্ত্রীর কথা ভাববে যে এই মহিলার সাথে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোথাও আপনি এটাকে পাবেন না আজ আমাদের কিছু যুবক ভাইরা রাস্তার পাশে দাঁড়ায় থাকে দেখি মেয়েরা হেঁটে যাবে দেখা যায় কিনা তাদেরকে গার্লস কলেজের সামনে আপনার গার্লস স্কুলের সামনে গিয়ে যুবকরা আড্ডা দেয় ইউনিভার্সিটি থেকে যখন মেয়েরা বের হয় তখন এভাবে আড্ডা হয় এসিড নিক্ষেপ করা হয় কত ধরনের শীষ দেওয়া হয় এইটা করা হয় সেইটা করা হয় জোরাজুরি করা হয় ফেসবুকের মধ্যে আদান প্রদান করা হয় একজনের প্রেমিকাকে আর নিয়ে যায় গিয়ে খুন করে আসে সব আপনার চোখের সামনে হচ্ছে আল্লাহর নিয়ম কে না মানার কারণে তাহলে এবং এটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট আমার ভাইরা আমার বোনেরা যেন আল্লাহ আলামিন কিন্তু সব কথা বলে দিচ্ছেন এখন কোশ্চেন হলো আপনি মানবেন কিনা আমি মানব কিনা যদি মানি তাইলে আমরা উপকৃত হব। আর না মানলে আমরা হব। যার না মানলে শান্তি আছে না মানলে শাস্তি আছে এটাই নিয়ম যে কোন জায়গায় নিয়ম করা হয় ওয়ার্ডার করা হয় ল অব দ্য ল্যান্ড থাকে আপনি মানলে ইউ আর গুড সিটিজেন না মানলে আপনি ক্রিমিনাল আপনার জন্য পানিশমেন্ট আছে পুলিশ আছে মর্যাদা কি আমরা রাখলাম আমরা অনেকেই আছি এই মর্যাদার থাকি আল্লাহ এখানে বলছেন তোমরা নিজেদের মডেস্ট থাকবে ক্লিন থাকবে আর বিয়ে করতে হলে পয়সা খরচ হবে তো আর পয়সা দিবেন না তা তো হবে না যদি পয়সা আপনার না থাকে কম করে দেন আর দোয়া করেন আল্লাহ হলে তো রিজিকের পরিমাণও বেড়ে যাবে ইনকামের পরিমাণও আল্লাহ বাড়াই দিবেন ইনশাল এই মোহরকে ঠিক করার পরে এরপরে যদি তোমরা বাকি দেওয়া নগদ দেওয়া কম দেওয়া বেশি দেওয়া মিউচুয়ালি একত্রিত হয়ে দুইজনের উট এন ইনফ্লুয়েসবিউটেন্স হ্যাট এনি প্রেসার কোন প্রেসার ছাড়া কোনো ইনফ্লুয়েস ছাড়া এটা হতে হবে তা না হলে যদি আপনি প্রেশার ক্রিয়েট করে বউর কাছ থেকে মোহরানা মাফ করাই নিন হবে না এই আল্লাহ এর আগের আয়তে বলেছেন আপনাদেরকে ব্যাখ্যা করেছিলাম যদি নিজেরা খুশি হয়ে তাদের নিজেদের পক্ষ থেকে তারা কোন কিছু দিয়ে দেয় ফাকুলো হু হানি তাহলে তোমরা সেটা খুশি চিত্তে খেতে পারো আল্লাহ রবাহিন আমাদের সব সময় রাখতে চান সেরা তুল মুস্তিমের উপরে আর আমরাও তো আল্লাহর কাছে কই সবসময় আল্লাহর কাছে বলি হে আল্লাহ। তুমি আমাদেরকে করব না। আপনারা জানেন মানি ইজ লমানরা আমাদের হারিয়ে ফেলেছি অনেক ক্ষেত্রে আমরা দুই চার পয়সায় বিক্রি হয়ে যাই সুন্দরী মেয়ের চোখের সাহনিতে আমরা ফেতনায় পড়ে যাই আমরা এমন সময় ছিল যেখানে সরসী, রমনী দিন আমরা আমার মাবন্দের বন্ধের কে রক্ষা করেছি আল্লাহ আমাদের ইজ্জত কে রক্ষা করেছিলেন মাবন্দের বন্ধের ইজ্জত কে করেছি আল্লাহ আমাদের ইজ্জত কে নষ্ট করে দিয়েছেন আজ আমরা লাঞ্ছিত গঞ্জিত অপমানিত হয়ে গিয়েছি আমরা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি হাঙ্গার সেখানে মুসলমানরা যেখানে অসুবিধা সেখানে মুসলমানরা আজ আমাদের অবস্থার কোন শেষ নাই আমার ভাইয়েরা আমার বোনেরা যদি আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখি আমাদের আবার উত্থান হবে ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে জমিনের ওয়ারিস বানাবেন অবশ্যই বানাবেন আল্লাহ ভাই হুয়া তাহ ওয়াদা কখনো বরখে লাভ হতে পারে না আল্লাহ তার সৎ বান্ধাদেরকে জমিনের কারেক্টার যদি ভালো হয় আসুন আপনি আপনার চরিত্রকে ভালো করেন আমি আমার চরিত্রকে ভালো করি আমরা সবাই মিলে আমাদের বিল্ড আপ করি ইসলামিক চরিত্র বানাই আল্লাহ হারাম করেছেন তা থেকে বিরত থাকি আল্লাহ যে হালাল করেছেন সেটাকে অ্যাডপ্ট করি এবং সুন্দর সমৃদ্ধশালী সমাজ আমরা মানুষকে উপহার দিই মানুষরা যদি ইসলামের কল্যাণ দেখত তাহলে দলে দলে তারা ইসলামের কাতারে এসে সামিল হতো চরিত্র গঠনের আহ্বান জানাচ্ছি আর আজকের শেষ করছি আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আল্লাহ সুফান আপনাদের সবাইকে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাত Oh oh oh oh सम्पद के सुरक्षित नागरिक नाक निश्चय जकत दानी अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस क्या रोड बार्मिंग नंबर शून्य बारे इमेल कर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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে। করত জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় ममिन बंदार निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टेब्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल